चट्टग्रामे आंचलिक भाषा इसलमी शासन त्र छ्र आंदोलन एक कर्म पितार अभिव्यक्ति विधृत हो অবা সম্মান বর গমুই শাসন তন্দ্র আর ফওয়ার সদা সনাই অবা সম্মান বরগম শাসন তন্দ্র আর ফওয়ার সদা সাই অবা সম্মান বর গমুই আর ফওয়ার সদা সাই শাসন আর ফার সদা সাই কি না বুঝদাম কিছুমানো তা কি না বুঝদাম বহুদিন আল্লাহ আরে বহুদিন আল্লাহার ইসলাম সিনাই অবা সম্মান বারু গমই শাসন তন্ত্র আর ফোয়ার সদা অবা সম্মান বারু গমই শাসন তন্ত্র আর ফারও সদা সিনে দুকায় আই বই দিদি যাই বই তালত পরিমা বাদ পানি নখাইহাই আই বই দিদি বই তালে পরিমা বাদ পানি নখাই ওমা হদিন বড় ঘমুয়ে ওবা সম্মান বড় ঘমুই শাসন তন্দ্র আর ফোয়া রং সদা সাইয়ে অবা সম্মান বড় ঘমুয়ে সাসন তন্দ্র আর ফোয়ারে রং ফার পুয়া উগাও নামা শুরু টিভি আসে তার বিশিয়ার টিভি আশে তার তবলেও না কেন তবলেও না কেন ওবা সম্মান বড় আর বৌ আরো উদাসীনাই ওবা সমান বড় গমই শাসন আর বৌ আরো হুদাসী আর বু আবার শাসন তন্ত্র ঘরে আরবু আবার বালে শাসন তন্ত্র ঘরে রাতেল নিশি ইউডিয়ারে তাজ নামা সরে ও ভাই রেসি উড়িয়ে তাজ নামা সরে আরে সালে আর পু আন আরে সালান জবা হমান বড় গমে ওবা হমান বর গমে শাসন তন্দ্র আর পো আর ওবাহমান বরুম ইয়ে শাসনতন্ত্র আর বুয়ারে কোদা সিনাই শাসনতন্ত্র এই দোষা ইসলামী শাসন শাসনতন্ত্র এই দোষা ইসলামী শাসন যে কারণে পাতর হাই নলিগণ যে কারণে পাতর হাই নলিগণ অবা সম্মান বর গম অবা সম্মান বর গমই সাসন তন্ত্র আর ফুয়ারে হুদা সবা সম্মান বর গমে শাসন তন্ত্র আর ফুয়ারে হুদা সনাই অবা সম্মান বর গমই অবা আর ফুয়ারে হুদা